بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام فن ممون بنبي شبيب رحمه الله أن عايش ترض الله وتعالى عنها مّ بها سائل فعطته كسرة ومر بها رجل عليه إثيااب حيح فقعدته فأكللا فقيل لها في ذلك فقالت قال رسول الله الصله عليه وسلم أنزل الناس منازهمدارشك মানুষের যার যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত সেই সম্মানটুকু আমরা দিতে চাই না বরং দেখা যায় অনেক সময় যারা তারাই বেশি সম্মান পায় এমন আমরা কিছুদিন আগে দেখেছি যে একজন স্কুলে ছাত্র পড়ে যখন সে বড় হয়েছে নেতা হয়েছে। তখন ওই স্কুলে এখনো তার আগের যে আপনার প্রধান শিক্ষক সে তো এখনও আছে। কিন্তু সে যখন দলীয় ক্ষমতা পেয়েছে দেখা যায় যে শিক্ষককে উঠিয়ে দিয়ে সে চেয়ারের মধ্যে বসে আছে। শিক্ষকের অফিসে গিয়ে মানে কতটুকু মানে আদব কায়দার কোন হিসেবে নেই সমাজের দুরবস্থা কিন্তু আমাদের শিক্ষা দিয়ে যাননি বরংকের সম্মান পাওয়ার উপযুক্ত এটা হচ্ছে ইসলামী শিক্ষা এবং সেটা হজরত আয়সনের কর্মকাণ্ড থেকে আমরা আরো সুন্দরভাবে তার বাস্তবায়ন বুঝতে পারি হজরত মাহমুর ইব্রাহি মহল্লাহ তিনি বলেন যে হজরত আয়সর আল্লাহ পাশ দিয়ে एक भिक्षुक जाके एक रुटी टुकड़ा दिए दिल হ্যাঁ তাকে বসাইল না আর বেশি একটা সম্মান দেখালো না কিন্তু কতক্ষণ পরে আবার হজরত লোক যাচ্ছিল তার গায়ে সুন্দর জামা কাপড় ছিল মানে সে যে মানুষ তার কাপড় সাপড় দেখলেই বুঝা যায় তখন তিনি কি করলেন তাকে সুন্দর করে বসালেন তাকে রুটি দিয়ে এরকম সরিয়ে দেন নাই বরং তাকে সুন্দর করে বসাইলেন তারপর তাকে সুন্দর করে খাইতে দিলেন হ্যাঁ তারপর হ্যাঁ যখন একজনে জিজ্ঞাসা করলো যে আপনি কেন দুইজনের সাথে এক আচরণ করলেন না একজনকে রুটি দিয়ে দিলেন চলে গেল আরেকজনকে একবার সুন্দর করে বসাই খাওয়াইলেন ব্যাসকম করলেন কেন তখন তিনি বললেন যে যে তোমরা প্রত্যেকটা মানুষকে তার যথাযোগ্য সম্মানের ক্ষেত্রে রাখার চেষ্টা করো করতটুকু সম্মান পাওয়ার সে উপযুক্ত তার শিক্ষা দীক্ষা অনুযায়ী সামাজিক অবস্থান অনুযায়ী তাকে সেরকম সম্মান দিতে হবে উল্টাপাল্টা যেন সন্ত্রাসী দেখলে সম্মান দিবে আর একজন সম্মান পাওয়ার যুক্ত হ্যাঁ তার কোনো সামাজিক প্রভাব প্রতিপত্তি নাই তাই বলে তাকে অসম্মান করব শিক্ষিত সমাজকে সেটা কখনো হতে পারে না হ্যাঁ প্রত্যেকের অবস্থান বুঝেই সম্মান হবে এবং ইমাম মুসলিম রাহিম উল্লাহ তিনি তার মুসলিম শরীফের শুরুতে তিনি বলেছেন হজরত থেকে একটি তিনি বলেছেন যে আমরা যেন মানুষকে তার অবস্থানে রাখার চেষ্টা করি এই কারণে প্রত্যেককে সমাজের মধ্যে যদি এই আপনার আদকটুকু রক্ষা করা যায় যে যত যতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত তাকে যদি ওই স্থানে রাখা যায় তাইলে আর এই বিভ্রান্তি ঘটনা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ঘটনা অনেক সময় দেখা যায় যে এই জন্য যারা উচ্চ শ্রেণীর যারা সম্মান পাওয়ার উপযুক্ত অনেক সময় সে ক্ষেপে যায় পরে ওর ক্ষতি করতে চেষ্টা করে যেকোনো সমস্যায় ফেলতে চেষ্টা করে এই কারণে সম্মানই সম্মান দিতে হবে এটাই হচ্ছে সাধারণ নিয়ম হ্যাঁ তাহলে আপনার সমাজের ভারসাম্য টিকে থাকবে আল্লাহান আমাদেরকে এরকম আচরণ করার তফিক দিন